আবু হুরাই রাদিল তালন হতে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেন আসলাম গিফার এবং মুজাইনাহ ও জুহানা গোত্রের কিছু অংশ অথবা জুহানা ও কিছু অংশ মুজানা ও কিছু অংশ আল্লাহ নিকট অথবা বলেছেন কেয়ামতের দিন আসাদ তামিম হাওয়াজিন ও গাতফান গোত্র অপেক্ষা উত্তম বলে বিবেচিত হবে